সম্মানিত উপস্থিতি আল্লাহ সুখান ওই তৈলে ইসলাম যে ইসলাম মুসলমান মুসলমান খালি পরিচয় দিল হইত না চৌধুরীর ঘরে জন্ম লইসেন আপনি চৌধুরী খানের ঘরে জন্ম খান খানিক আপনার জন্মসূত্রে আপনার পরিচয় কিন্তু মুসলমান ইলা নাই যে খালি জন্মসূত্রেও হয়ে লো বৈশিষ্ট্যগত এই বৈশিষ্ট্য আপনার মাঝে খাইষ্ট আপনার মাঝে আল্লাহ সুবাহ যারা মুসলমান তার ধর্ম নাই আমরা যে ফর্ম ফিল আপের সময় লিখি যে ধর্ম ধর্ম ইসলাম আল্লাহ সুবাহান্লাহ কৈছেন দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা ইংরেজিতে ওয়ে অফ লাইফ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 আপনি মরিয়াল লিখিতা করতে এটাও আপনার জীবন ব্যবস্থার আছে কিনা না একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার না থাকতে পারে কারণ তার চার্চের ভিতরে তার দিন শেষ এর তা করুন তার মন্দিরের ভিতরে শেষ তারপরে কিন্তু মুসলমান নাই যে মসজিদ মানে আল্লাহ রাজি রয়ে শেতানি নারাজ না হো এটার নাম মুসলমান নাই মুসলমান তার জন্মের ভরে তার মুসলমান তার মরার ভরে ওসে মুসলমান তার ইসলাম হইল গিয়া মসজিদের ভিতরে ইসলাম আছে তার মসজিদের বারে ইসলাম আছে তার ব্যবসা গেলে ইসলাম আছে। এনে গেলে হে নাই ওজন দিত নাই সুন্দর আচরণ করব। ওটা নাম ওই লোক ইসলামর বৈশিষ্ট্য তা আমরা মনে করছি ইসলাম ওই লোক নামাজ নাম এটা দেখা যাইব খুব নামাজি খুব ফরেস কিন্তু বৌল খুব খারাপ আচরণ আবার অনেক মহিলা ভাইবা হুজুর আর কোন নামাজ আছে না কিন্তু সামিল আনুগত্য করতেইব এটাও যে ইসলামের বিষয় খবর না কারণ কি না আমরা আদা বুঝছি ও যে অন্ধ মানুষ তারা আতি দেখাত গেছে ডাকনার মাঝে ধরছে কোলার খান। আমরার হলো অবস্থা যে ইসলাম রে আমরা যে জেলা বুচ্ছি ওলা আমল করিয়া যে জীবনের সব ইসলাম আছে আমার মসজিদ থেকে জেলা ইসলাম আছে আমার গরু উঠতে ইসলাম আছে